শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন প্রথম পরিচ্ছেদ বিদ্যাসাগরের বাটি আজ শনিবার শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি পাঁচই অগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটা বাজিবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকাগাড়ি করিয়া বাদুড়বাগানের দিকে আসিতেছেন সঙ্গে ভবনাথ হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাইবেন ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাঁহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে আমার দেখিবার বড় স্বাদ হয় মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারের চারটার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন একবার মাত্র জিজ্ঞাসা করিলেন কী রকম পরমহংস তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন মাস্টার বলিয়াছিলেন আজ্ঞা না তিনি এক অদ্ভুত পুরুষ লাল পেড়ে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা চটি জুতা পরেন রাসমণির কালিবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন সেই ঘরে তক্তপোষ পাতা আছে তাহার উপর বিছানা মশারি আছে সেই বিছানায় শয়ন করেন কোনো বাহ্যিক চিহ্ন নাই তবে ঈশ্বর বই আর কিছু জানেন না অহর্নিশ তাহানি চিন্তা করেন গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িতেছে পোল পার হইয়া শামবাজার হইয়া ক্রমে আমহার স্ট্রিটে আসিয়াছে ভক্তেরা বলিতেছেন এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন আমহার স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল যেন ঈশ্বরাবে সইবার উপক্রম গাড়ি রামমোহন রায়ের বাগানবাটির কাছ দিয়ে আসিতেছে মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই তড়িঘড়ি বলিতেছেন এইটি রামমোহন রায়ের বাটি ঠাকুর বিরক্ত হইলেন বলিলেন এখন সব কথা ভালো লাগছে না ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল গৃহটি দ্বিতল ইংরেজ পছন্দ জায়গার মাঝখানে বাটি ও জায়গার চটুর দিকে প্রাচীর বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক ফটকটি দ্বারের দক্ষিণ দিকে পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ পশ্চিম দিকে নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া ওপরে উঠিতে হয় উপরে বিদ্যাসাগর থাকেন সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা তাহার পূর্ব দিকে হল ঘর হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর সয়ন করেন ঠিক দক্ষিণে আরেকটি কামরা আছে এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাশ্য হইয়া বসেন যাহারা দেখাশুনো করিতে আসেন তাঁহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারই উপবিষ্ট হন টেবিলের ওপর লিখিবার সামগ্রী কাগজ কলম দোয়াত ব্লটিং অনেকগুলি চিঠিপত্র বাঁধানো হিসাবপত্রের খাতা দু চারটি বিদ্যাসাগরের পাষ্টপুস্তক আছে দেখিতে পাওয়া যায় ওই কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে সেইখানেই ইনি শয়ন করেন টেবিলের উপর যে পত্রগুলি চাপা আছে তাহাতে কি লেখা আছে। কোনো বিধবা হয়তো লিখিয়াছে আমার অপগণ্ড শিশু অনাথ দেখিবার কেহ নাই আপনাকে দেখিতে হইবে কেহ লিখিয়াছেন আপনি খড়মাতার চলিয়া গিয়াছিলেন তাই আমরা মাসহারা ঠিক সময় পাই নাই বড় কষ্ট হই হইয়াছে কোনো গরিব লিখিয়াছে আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই কেহ লিখিয়াছেন আমার পরিবার পরিবারবর্গ খেতে পাচ্ছে না আমাকে একটি চাকরি করিয়া দিতে হইবে তার স্কুলের কোনো শিক্ষক লিখিয়াছেন আমার ভগিনী বিধবা হইয়াছে তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে এ বেতনে আমার চলে না হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন আমি এখানে বিপদগ্রস্ত আপনি দিনের বন্ধু কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন কেহবা লিখিয়াছেন অমুক তারিখে শালিসিদ্দিন নির্ধারিত আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন উঠানে ফুল গাছ তাহার মধ্য দিয়ে আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন জামার বোতাম খোলা রয়েছে এতে কিছু দোষ হবে না তো গায়ে একটি লং ক্লথের জামা পরনে লাল পেড়ে কাপড় তাহার আঁচলটি কাঁধে ফেলা পায়ে বার্নিশ করা চটি জুতা মাস্টার বলিলেন আপনি ওর জন্যে ভাববেন না আপনার কিছুতে দোষ হবে না আপনার বোতাম দেবা দরকার নেই বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয় ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন